এখন থেকে সাথীরা এই গেটটা ছাইরা বাইরে বসান হফিস আমাদের ওস্তাদার কোথায় এই সামনের গেটটা সাইডে একটু বাইরে সাইড দুই সাইডে বসান তাহলে পরে যারা আসে তাদের একটু সুবিধা হয় না আমাদের পোস্তরা আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغشوه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا نضل له ومن يضلله فلا هادئ له ونشهد أن لا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 সোিকোছ ক্দেছো মোকে কাদ্যে হাপেেচ্য় কোকেরা সূমেন হোসেকে কোসেেমেকা স্্য়ে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাকে আর আপনাকে আল্লাহ তালার মহাবতে একত্রিত হয়ে আল্লাহ আল্লাহতালার কালাম থেকে কিছু কথা বলার শোনার তাও ফান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মেয়ে ভাইও আল্লাহ তালা আমাকে আর আপনাকে উদ্দেশ্যহীনভাবে বানান নাই আমাদের কালরা তারা অর্থহীন ভাবে অনর্থক ছেড়ে দেন নাই বল আমাদেরকে এক উদ্দেশ্যে বানানো হয়েছে শুধু দুনিয়া সাজাবার জন্য আমাদেরকে বানানো হয় নাই দুনিয়া সাজাবার জন্য আল্লাহ তালার কাছে অনেক মাস আছে এই সূর্য দুনিয়া সাজাবার জন্য এই চাঁদ দুনিয়া সাজাবার জন্য এই গ্রহ নক্ষত্র আর মহাসাগরের সমস্ত সৌন্দর্য দুনিয়া সাজাবার জন্য এই ফুল আর এই বাগান দুনিয়া সাজাবার জন্য এই সকাল বেলার এই বেলার এই সৌন্দর্য দুনিয়া সাজাবার জন্য তাহলে বোঝা গেছে আমাদের মতো এই সাড়ে তিন হাতের এই ছোট্ট এক মাখলোক ছোট্ট এক প্রাণী আল্লাহ তালা দুনিয়া সাজাবার জন্য বানান নাই আমাদেরকে বানানোই হয়েছে আখরাত সাজাবার জন্য আর কাউকে দিয়ে আল্লাহ তালা আখরাত সাজাবেন না আখরাত সাজাবেন শুধু আমাদেরকে দিয়ে আর দুনিয়া সাজিয়েছেন তো ফুল দিয়ে চাঁদের পূর্ণিমা দিয়ে দুনিয়া সাজিয়েছেন এরকম হাজারো কিছু দিয়ে আল্লাহ তারা দুনিয়া সাজিয়েছেন দেখার বিষয় হলো আখেরাজ সাজাবেন দিয়ে আখেরাত সাজাবেন শুধু আমাকে আর দিয়ে এই ষাট আর সত্তর বছরের দুনিয়া সাজাবার জন্য আমাদেরকে বানানোই হয় নাই এজন্য যে বস্তু তার উদ্দেশ্য থেকে ব্যাহত হয় সে বস্তু আর যথাযথ স্থানে শোভা পায় না ঠিক না ঠিক বলে এই ফ্যান বানানো হয়েছে কিনে যদি এটা বাতাস না দেয় ওখানে থাকবে না এটা মিস্ত্রির কাছে চলে যাবে মোবাইল বানানো হয়েছে আমার কথাকে আপনার কাছে পৌঁছাবার জন্য এটা যদি এই কথা না দেয় তো সেটার হাতে শোভা পায় না সেটা এবার গ্যারেজে শোভা পায় এই চেয়ার এই টেবিল সব কিছুই তো উদ্দেশ্য যদি ব্যাহত হয় সেটা যথাযথ জায়গায় থাকে না সেটা সেখান থেকে সরায়া দেওয়া হয় ঠিক আজকে পৃথিবীর মুসলমানদের যে করুণ দৃশ্য আজকের পত্রিকা দেখেন আর কালকের পত্রিকা দেখেন প্রতিদিনের পত্রিকাতে যতজন নিহত দেখবেন সব মুসলমান ঠিক না ব্যাটে সিরিয়া যদি কেউ মারা যায় তো মুসলমান ইরাকে যদি কেউ মারা যায় তো মুসলমান ইন্ডিয়াতে যদি কেউ মারা যায় তো মুসলমান ফিলিস্তিনে যদি কেউ মারা যায় তো মুসলমান কারোর মসজিদে বোমবারই তো মুসলমানদের মসজিদে বোমবার ছাড়া পৃথিবীতে মুসলমানদের যে করুণ চিত্র এর কারণ মুসলমান তার উদ্দেশ্য থেকে ব্যাহত হয়েছে মুসলমান তাকে বানাবার উদ্দেশ্য থেকে বানাবার উদ্দেশ্য থেকে ছুটে আসত হটে আসত মেরে ভাইও আমাদের এই দিল আর ওটাকে বানাইছেন আমার পুরো শরীরের রাজধানী আমার এই হাত নড়ে না যতক্ষণ এটা না নড়ে আমার এই চোখ নড়ে না যতক্ষণ এটা না নড়ে क्या ठीक ना बैठे बर्बाद तो सब बर्बाद कत चिकित्सा गायित दुनिया कतो विशेषज्ञ दुनिया कत फल लेकिन एटार फैकाली कटार लैब कथाय ठीक कर जेटा ठीक हमारे सब ठीक है जे कल ठीक हमार सब ठीक है এটা ঠিক করার ব্যাপারে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি উদাসীন একটু চোখে ব্যথা হয় তো চোখের ডাক্তার নাকান গলা সমস্যা তো নাক কান গলা ডাক্তার হাডের সমস্যা তো হাড়ের ডাক্তার ব্রেনের সমস্যা তো ব্রেনের ডাক্তার চর্মের সমস্যা তো চর্মের ডাক্তার যৌন সমস্যা তো যৌন ডাক্তার কোন স্পেশালিস্ট পৃথিবীতে না আছে। আজকে যদি অভাব পড়ে তো যেটা দ্বারা আমার দুনিয়া আখড়াতিস্টার এটাকে ঠিক করা দরকার আমার দিল ঠিক করা দরকার না এটার জরুরত আমরা অনুভব করতেছি অথবা ঠিক না বেঠে গুলো অথচ এটাই আমার দুনিয়া এটাই আমার আখড়াত এটাই আমাকে এমন এক জান্নাতে পৌঁছাবে যেখানে রাজত্ব স্বাস্থ্য চির যেখানে চির রাজত্ব, চির যৌবন চিরস্বাস্থ্য যেটা আমাকে রাজত্বের মালিক বানাবে আমার চোখ তো কয়দিন পরে জমিনি মিশে যাবে আমার এই ব্রেন কিন পরে জমিনি মিশে যাবে আমার এই শরীরের অনু অনু কয়দিন পরে জমিনি মিশে যাবে আমার ভিতরকার মাটি মাটির সাথে মিশে যাবে আমার ভিতরকার পানি পানির সাথে মিশে যাবে আমার ভিতরকার আগুন আতাফ আগুনের সাথে মিশে যাবে আমার ভিতরকার হাওয়া হাওয়ার সাথে মিশে যাবে দেখিন আমি কোথায় যেটার নাম আমি সেটাকে কি হয় সেটা সেটা হলো হলো আমার আমার ভাই এই রুহ কি করে সুন্দর হয় দামি হয় আমার কাল্প কি করে দামি হয় এই ফিকির কি করা দরকার মাঝে মাঝে কি ভাই হ্যাঁ আমাদের সারা দুনিয়ার যত ইনস্টিটিউট আছে বলেন এই ফিকিরটা কোথায় করে কই এই ফিকির কই গত এক মাসে গত এক বছর এই ফিকির কবে কে করলেন আমার দিল কি করে সুন্দর হয় আমার কাল কি করে সুন্দর হয় আমার দিলে আল্লাহ তালার ভয় কেন আসে না কালকে আমাদের মুস্তি সাহেব কি পরিমান হুজুর বলেন যে আমরা সব আল্লাহর হয়ে যেতাম বাস্তব না বাস্তব বলেন একটা ইঁদুর যে পরিমাণ ভয় পাই একটা ইঁদুর যে পরিমাণ ভয় আমরা করি আরে র্যাব বাদ দেন ফুলিশ বাদ দেন ডিসি বাদ দেন দেন সাহেব বলেন আল্লাহকে করতাম তো আমি আল্লাহ বলি তো বুলহাল আমিন বলেন আমার সামনে দাঁড়ানো কে যার ভয় হয় তোমার নসকে সমস্ত কুপ প্রবৃতি তুমি বাঁচাইতে পারো কথা দিলাম জান্ন তোমার ঠিকানা কি ভাই তাহলে দুইটা করলে তো আমার ঠিকানা একটা হলো আল্লাহ করা কি যত সহজ বলছি তো আল্লাহ তালার ভয় দিলে ঢুকানো আল্লাহ তাল ভয় দিলে ঢুকানো হাজার দিয়ে আল্লাহ তালানো जहां नाम ठेले दी একবারে শানে অবতীর্ণ হয়েছে স্বয়ং সিদ্ধিকে একবারে শানে অবতীর্ণ হয়েছে একদিন বলেন আমি আচ্ছা বলতো আজকে কে কোন দরিদ্রকে খানা খাওয়ায় সব সিদ্ধিকা কাকুর বলেন আমি এবার রসুল বলেন এই তিনটা যার মধ্যে একদিনে জমা হয় সে জাননা এটাই আমার আমাকে ধ্বংসের জায়গায় বারবার ঠেলে দেয় এটা আমার ধ্বংসের জায়গায় ঠেলে দেয় এই জিব্বাটা একটা গোষ্ঠীর টুকরা বই আর কি এটার এক সেকেন্ড দাম দশটা দশটা দুনিয়া বরাবর স্টপ ধরলে তো দেখবেন আপনি তিন সেকেন্ড লাগে না দাম কদ্দূর কোন এটা কোথেকে এটা দেখছেন এটা দুরুস্ত হয় আর এখান থেকে আওয়াজ বের হয় দশটা দশটা দুনিয়া বরাবর জানাত আমি মাটি গেলাম কি হয় কিন্তু এটা আর এটা এটা আর এটা বলেন কোনটা বলেন দিল এবং জিপা কাল এবং জিব্বা কাল এবং কি জিব্বা বলেন কাল এবং জিব্বা এই দুইটার সমন্বয় যদি করতে পারি এই দুটার সমন্বয়ে আমার কালিমা এই দুটোর সমন্বয়ে আমার জিকির এই দুটার সমন্বয়ে আমার নামাজ এই দুটোর সমন্বয়ে আমার জিন্দিগি এই দুইটার সমন্বয়ে আমার জিন্দিগি আমি নিশ্চিত জান্নাতি এবার বলেন তো আমাদের নামাজ পড়লাম তো এখন নামাজ তো পড়লাম বলেন কি দিয়ে পড়ছেন নামাজ কি দিয়ে জিব্বা কদ্দূর ব্যবহার হয়েছে পুরো বিশ মিনিট জিব্বাই তো ব্যবহার হয়েছে কল কদ্দূর ব্যবহার হয়েছে বুঝেন না কথা মনে হয় গত এক মাসে কল কদ্দুর ব্যবহার হয়েছে গত এক মাসে কখন আমার নামাজের মধ্যে আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমার আমাকে বলেন গত এক মাসের নামাজে কয়বার মনে গত এক বছরের নামাজে কার কয়বার মনে হয়েছে দশ বছরের নামাজে কার কয়বারে কথা মনে হয়েছে এবার বলেন তো নামাজে কি জিম্মা ইস্তেমাল করছি না দিল ইস্তেমাল করছি আমাদের কিছু মানুষের শুধু জিব্বা ব্যবহার হয় আর দুনিয়াতে ও লাখ করো মুসলমানের জিব্বাও ব্যবহার হয় না কথা ঠিক না বলে হ্যাঁ দু চারজন আল্লাহ আর দিলও ব্যবহার হয় আমাদের এই মজলিসের মাকসাদ হইল কবপক্ষে আমাদের দিল আমাদের সাথে আমাদের জিব্বার সাথে একাকার। যখন তখন আমার দিল কি বলল আমার দিল এটা বুঝছে কিনা আমি রব্বুল আলমিনের প্রশংসা করতেছি দিলে দিলে বুঝছে মাটি মাটি দিল দুরুস্ত করা এটা জিন্দগির সবচেয়ে বড় বড় মকসদ দিল উচিত ছিল জিন্দগির সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত ছিল আমার দিল ঠিক হয়ে যায় জিন্দিগির সবচেয়ে বড় মিশন হওয়া উচিত ছিল আমার দিল ঠিক হয়ে যায় জিন্দগির কাউকে মহাব্বত করা এই আল্লাহওয়ালার কাছে আসে পেটে বেথাল লাগে আস বাস্তব না বাস্তব বলে পুজো ফু দিয়ে দেবেন না শুধু এই জন্য হয় একটা টুকরো আছে এটা ঠিক হয়ে যায় তো পুরা শরীর ঠিকা ফাসাদসাদু খুললু আল্লাহ রসুল মানে এটা যদি নষ্ট হয় সব নষ্ট সত্য বলছেন না মিথ্যে বলছেন আপনি যেটা বলেছেন সত্য বলেছেন চোখ উঠে না मेहनत की তাও তো যদি সব মসজিদ এরকম হইতো তবু এক মাসে একবার প্রশাসন ডাক্তার বুঝেন না এই কথা ডাক্তারই তো বড় রুগী ডাক্তার বড় রুগী ডাক্তার যদি বড় রুগী হয়ে যায় তো চিকিৎসা করবে কে এই জন্য মেরে ভাই কোনো আল্লাহবত বড় জরুরি কোনো আল্লাহবত বড় জরুরি কোনো আল্লাহ বড় জরুরি আমরা আমি বুঝি নাই যদি বুঝতাম তো আল্লাহ আল্লাহ জুতা ঠিক করতাম কোনো স্বর্ণের যে কাজ করে তাকে কি বলে স্বর্ণকার বলে না এরকম দিল কার আছে দিল কার যে জাওহার নিয়ে কাজ করে তারা জাহার বলে স্বর্ণ নিয়ে কাজ করে তো তার স্বর্ণকার বলে এরকম দিলকার কিছু মানুষ আছে দিলকার কার যারা মানুষের দিলগুলো থেকে কি দিয়ে দেয় দিলগুলোকে একটুখানি একটুখানি একটুখানি সাফ করে দেয় একটা কসম খাইলেই ছাড়তো এগারোটা কসম বলেন আমি কসম গুলো আমি সময়ের কারণে বলতে পারবো না এখন কসম খায়া বলছেন তুমি কামিয়াব হয়ে গেছ আমরা তো নিচক শুধু বাড়ির মধ্যেই কামিয়াবি মনে করছি শুধু গাড়ির মধ্যেই কামিয়াবি মনে করছি শুধু ক্ষমতার মধ্যেই কামিয়াবি মনে করছি শুধু মালের মধ্যেই কামিয়াবি মনে করছি আল্লাহ বলেন না শুধু আমলের মধ্যেই কামিয়াবি আস করেন তো মাল ওয়ালা না কাম সমোস্ত সমোস্ত মনোব্রস্তিহাদ ঈমান ছোট ছোট যদি বাঁকাড়াতেই আয়াত বলতাম আমার অনেক বন্ধুত্ব বাঁকাড়া পারে না অনেক বন্ধুত্ব আল এমরান পারে না অনেক বন্ধুত্ব নেশা আর আমাকে মা পারে না এজন্য এত একটা ছোট্ট সুরের মধ্যে আস। হক দুনিয়ার মালিক বেড়ায় বলে আসমানোলে নাগম গ্রহে সকালে একবার দুপুর একবার যায় رب العالمین বলেন না সারা পৃথিবী ঘুরে সব বলেন না কাম পুরুষ না কাম মহিলা না কাম ক্ষমতা আর কি করে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে আমার আগের জন যদি আমাকে না বলতেন তা আমি কেমনে হইতাম ঠিক না ব্যাঠি বলেন না আমার আগের জন যদি আমাকে আলিফ না পড়াইতেন তা আমি কেমনে আসতাম আমলের কথা বল আর ইমান আর আমল কথা বলতে গিয়ে কোন মুসিবত আছে তো সবর যদি চার দলের মধ্যে নাম না হয় আরে এটা এটা নয় চার দলে মিলে এক দল এটা নয় এটা চার দলে মিলে চার দল এটা নয় চার দলে এটা চারটে মিলি কি বলেন এক চারে মিলে এক এখানে এখানে চারে মিলে এক যেমন এখানে রড সিমেন্ট বালি পানি সব মিলে সাদ সব মিলে কি একটা বাদ দিলে সাদ হবে না এটা যেমন চার সব পাঁচে মিলে এক এখানেও চারে মিলে এক ইমান আমল তারপরে কি হাতে ইমান আমল এই দল ছাড়া ছাড়া পৃথিবীতে যত যোগ্যতা আছে যত সফলতা আছে যত কামিয়াবি আছে যত কামরানী আছে যত সার্থকতা আছে আল্লাহ কামি কসম খায় বলি সব ব্যর্থ নাম আপনারা সবাই এখানে যতজন আছেন সকলে কি রা বসির নাম শুনছেন আচ্ছা রাবে অবসির নাম আপনাদেরকে কে কে বলছে কে কোন দিনের পত্রিকা রাবেবসির নাম আসছিল কোন দিনের টেলিভিশনে রাভে অবসির নামে বক্তৃতা দিছিল কেউ কোন পুলের গোড়াতে রাবসির নামে লিফলেট লেখা দেখছেন দেখছেন কেউ রা বসির নাম সকলেই শুনছেন না আচ্ছা রা বস্তির যেদিন গভর্নর কারো জানা আছে একজন থাকলে বলেন আমি জানি জানা আছে তাহলে এখন যদি প্রশ্ন করি সেদিন সফল কাকে মনে করতে মানুষ রাবস্তির নাম সেদিন কেউ জানছিল কেদিন রা বস্তি এক মহিলা কে জানে তার নাম সেদিন তার গভর্নরের কত দাফট কত ক্ষমতা কত ঐশ্ব কত বৃত্ত কত বৈভব কত কিছু কত সৈন্য কত সমন্ত কত কিছু আর সেদিনের সেই এই মানুষটার নাম আজকের পৃথিবীতে কেউ জানে না আর ওই সেদিনের ওই ওই মানুষটার নাম যাকে সেদিন কেউ জানতো না আজকের এই মজমা প্রত্যেকটা মানুষ জানে ব্যাপার কী হ্যাঁ কী হয় ওই চারটার কারণে কোন দিনের পত্রিকাতে তার নাম আসছে বাংলাদেশে কোন কোন এয়ারপোর্টের গায়ে তার নাম লেখা আছে পৃথিবীতে কোথাও কোন এয়ারপোর্টের গায় তার নাম লেখা আছে কিনা আমার জানা নাই আমার জানা নাই থাকতেও পারে কি ভাই কথা ঠিক না ব্যাঠিক হয়তো বা আব্দুল কাদের জিলানির জীবনী গবেষণা করলে তো সেদিনের বাগদাদের প্রেসিডেন্টের নাম বের হবে হ্যাঁ হ্যাঁ যদি ছিল মানুষটা কালো রঙের দিক থেকে সুন্দর না দিক থেকে নাকি মোটা মোটা আবার স্বাধীনতার দিক থেকে না নিজের বাবাও গোলাম দেখি মোহাম্মদুরসোলা আর বেলালের কদম আর কি দিয়ে কামিয়া বেসে বুঝলাম না আমি আমি বুঝি নাই এটা আপনাদের মধ্যে অনেকে আপনারা বুঝছেন আমি বুঝি নাই ইমানের ভিতরে কামিয়াবি আমলের ভিতরে কামিয়াবিটা আমি বুঝি নাই। এটার নাইফতি কামিয়াবি এটা থেকে যে যত দূরে সরছে তার দুনিয়া যেখানেই উঠুক সে না কাম সে হইতে হইত না হালাকু খান হবে সে হইতে হইত না চেঙ্গিস খান হবে হইতে হইত না এরকম কিছু হবে জাপানকে দাবা করবে হইতে হইত না একজনের হাতে আমেরিকা বরবাদ হবে হইতে হইত না আরেকজনের হাতে রাশিয়া বরবাদ হবে নাম থাকবে ইমানওয়ালা আমলা দাম বসবে ওয়ালা। আমল আমল ওয়ালা। যদি আমার এক লাখ মরিদ হয় এক কোটি মরিদ হয় যদি আমি ইমানওয়ালা আমল ওয়ালা না হই দেখতে দেখতে আমার নাম পৃথিবীর কেউ জানে না আমার যদি দশ কোটি ভক্ত হয় কিন্তু আমি যদি ইমানা আমল ওয়ালা না হই ইতিহাসে কেউ আর আমার নাম নিবে না আমি যদি হাকি আমার ভিতরে আসে জিক্রের হাকি আমার ভিতরে আসে আল্লা কসম এই কায় না যদি সত্যের হাজার করে ধ্বংস হয় আমার নাম ধ্বংস হবে না যেটা আগে অবশ্যই নাম ধ্বংস হয় নাই যেটা আব্দুল কাদের চিলাম ধ্বংস হয় কামিয়াব আর এটাকে যে বরবাদ সে ব্যর্থ কি বলে যিনি মালিক তিনি বলেন যিনি মালিক তিনি বলেন যদি চাকরি করে হইতে হয়তো প্রধানমন্ত্রী চেয়ে বড় কি চাকরি তো মনে সচিবের থেকে বড় চাকরি নাই মনে হয় আর রাজনীতি করলে তো এই দেশে কত সচিব কবর চলে গেছে কে জানে তাদের নাম কত মন্ত্রী কত প্রধান এদেশে শশীনা সার্দিনের নাম জানেন কিনা তোমার নাম কে না জানে ইমান আমলের কথা বলাই কোন মুসিবত আসলে সবর ওয়ালা আব্বুল আল বলেন ওসম কাবা বলি এরা ক্ষতিগ্রস্থ নয় এরা ক্ষতিগ্রস্ত নয় কোন ভাষা কোন শব্দের অভাব বুঝতেন আমাদেরকে এগারোটা কথম হয়েছেন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 কসম খেয়ে বলি নকশের কসম খেয়ে বলি বলি, বানানে কসম খেয়ে বলি এগারোটা হয়েছে নিউজের এগারোটা হয়েছে গুনছেন এগারোটা আমি সূর্যের কসম খেয়ে বলি বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিনের বিছানেওয়ালার কসম খেয়ে বলি আসমানের কসম খেয়ে বলি আসমান উঠানে ওয়ালার কসম খেয়ে বলি নকসের কসম খেয়ে বলি নকশ বানানে কসম খেয়ে বলি এটা কে যে পরিচ্ছন্ন করেছ আমি রব্বলাল আমি এগারোটা প্রসংখ্যা বলছি তুমি কামিয়াব হয়ে যাবে নাই হয়ে গেছে কি হয় কি হয় যদি বলতো হয়ে যাবে তো একটা কথা ছিল সংশয় ছিল একটু জায়গা দিলে ভালো হয় একটু জায়গা দিলে ভালো হয় আমাদের বোরজুলা চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের হাজির আসছেন কোথায় কি বলছি বলেন কামিয়া হয়েছে কে যে পরিষ্কার করছে বলেন যে নফসকে কি করেছে যে নফ্সকে পরিষ্কার সে কামিয়াবছন্ন করছে আর এই নসন্ন চিহ্ন কি আমি জিজ্ঞেস করলাম নসন্ন পরিচ্ছন্ন আলামত আল্লাহ বলেন যে নামাজ পড়ে আর জিকির করে দেখছেন ওদক রি ফসল্লা এটা না জিকির করে নামাজও করে তাইলে বুঝা গেছে জিকির ও নামাজ বলেন নামাজ ও জিকির আগুনার আর ধোঁয়া যেমন আগুন আর ধোঁয়া যেমন তেমন জিকির ধোঁয়াও আগুন যেমন ধোঁয়া ছাড়া আগুনের কল্পনাও করা যায় না আগুন ছাড়া ধোঁয়ার কল্পনাও করা যায় না নামাজ ছাড়া জিকিরের কল্পনাও করা যায় না জিকির ছাড়া নামাজের কল্পনাও করা যায় না এই জন্য নামাজ ওয়ালা দিক আকবর নামাজেই হলো সবচেয়ে বড় জিকির আর সেই নামাজ আমরা শুধু জিব্বা দিয়ে চালাই ঠিক না সেই নামাজ শুধু জিব্বা দিয়ে হয় এবার আমি বললাম আল্লাহ তালা আমরা তো কিছু মানুষ নামাজ পড়ি আল্লাহালা বলেন না শুধু এটা হবে হবে না কি হয় নামাজের ভিতরে রব্বুল আলমিনকে ভয় করে যে নামাজের দাঁড়াইলে বুঝা যায় এটা কোনো মালিকের সামনে দাঁড়িয়েছে আমি তার মনে মনে করিতেছি ও যে পরিমাণ ধ্যানের সাথে মাছ কুটে এই পরিমাণ ধ্যানের সাথে যদি জীবনে আমি দুরাগাত নামাজ করতাম আল্লাহ হয়ে যেতাম ও কি পরিমাণ ধ্যানের সাথে মাছ করতেছে আমার সাথে কে জানি ছিল আমি বললাম আপনাকে আমি জিজ্ঞেস এখন এই মুহূর্তে এই ছেলেটার দিলে কি এই মাস্কুটা ছাড়া অন্য কিছু আছে আছে নি বলেন এই মাস্কুটা ছাড়া। এই মুহূর্তে যত টেনশন সব পিছনে নিমগ্ন দিলে সে মাস করতেছে আমি যদি এরকম দুই মিনিটের নামাজ পড়তাম জীবনে তো আমি আল্লাহর বলি হয়ে যেতাম কে ছিল গতকালকে আমার সাথে হ্যাঁ আর আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া শুরু হয়ে গেছে হিসাব বিকাশ নামাজের মধ্যে দাঁড়াইয়া শুরু হয়ে গেছে দোকান আর শয়তান কুটি ছয়তান আমার নামাজের মধ্যে থাবা মারতেছে কথা ঠিক না বে ঠিক বলে এই জন্য আল্লা তালাকে ভয় করে নামাজ দাঁড়াইলে মনে হয় কিনা যে আমি আহকামা কে মিনের সামনে দাঁড়িয়েছি আমার নামাজ সুন্দর কিনা আমার নামাজ সুন্দর কিনা আজকে সবচেয়ে বেশি বরবাদ নামাজ সুন্দর করা নামাজ ইমামিয়া বলেন দুনিয়ার কেউ তো তার বন্ধুকে মরা মুরগি হাতিয়া দেয় शाहिम मालिक के मरा नाम जार नाम जीवन तर प्राणवंत जार नाम प्राणवंतर पुरस्कार तमज प्राणव प्राणवंत क्या नाम सूंदर क्या এখন বলবেন ধরু নামাজ সুন্দর হবে কি দিয়ে আপনার শুদ্ধ নাই আপনার নামাজ হবে কি দিয়ে আপনার তো তাসাহুদ শুদ্ধ নাই আপনার নামাজ সুন্দর হবে কি দিয়ে অশুদ্ধ দরখাস্ত দিলে কোন ডিসি অশুদ্ধ দরখাস্ত কবুল করে কি হয় কোন অশুদ্ধ দরখাস্ত কবুল করে আল্লাহ জানে ওটা ঠ্যাং বাঙ্গা ওটার হাত বাঙ্গা ওটার ঘাড় বাঙ্গা ঠিক না বেড়ে বলে তা কি হাল কি হাল নাই মাস্তব না বাস্তব বলে তো বলেন এগুলো কেমনি শুদ্ধ করবেন বলে এগুলো কেননি সুন্দর করবেন বলে এই মুসলিম উম্মার নবজে হাত দিবে কে সিরা হাত দিবে কে সিরে হাত দিবে কালকে আমাদের মস্তিষে কিচ্ছা শোনাইছে আমাদের মুস্তিষে ফুলচুয়ার মস্তিষে ঘট বলে বাবার জানাজা দাঁড়াইছে জানাজা দাঁড়ায় বলছে আগে তো বলে দিছে যে হুজুর জানাজা কেমনি পড়া বলে দেন বলে জানাজা শুরু হয়ে গেছে অ্যাডভোকেট সব জানাজা দাঁড়াইছে যখন ইমাম তিন তৃতীয়তক বেট দিছে অ্যাডভোকেট হাউমাউ করে কান্না শুরু করছে আমাদের হুজুর কালকে সময় বলে এতটা জোরে কানতে শুরু করছে পুরা সান্ত্বনা দিতেছে বাবা তো সবাই আছে সবাই মারা যাবে শান্ত আমি এই জন্য কানিনা কে কেন কাঁদছিলাম বলেন কুজুর আমি তো জানাজার দোয়াটা পারি না আমার আশোস হইল যে আমার বাবা আজকে কি পাইলো আমার কাছ থেকে ছেলে বাবার জানাজা দোয়া পারে না শোনাইছে কি হয় আপনি কি কখনো কল্পনা করছেন যে আপনার ছেলেটা যদি আপনার জানাজা দেওয়া না পারে আপনার জানাজাটার অবস্থা কি দাঁড়াবে আপনার ছেলে মেয়ে সুরে পারে না দরকার জীবনের উপরে কি পরিমান আফসোস জীবনের উপরে করা দরকার আমার জীবন তো চলে গেছে চলে তো গেছেই সবই তো গেছে গেছে তো গেছে সবই তো গেছে গ্যাসের না গা যায় নাই বলে কই জোয়ানি কোথায় চলে গেছে শরীরের সামর্থ্য কোথায় চলে গেছে শরীরের শক্তি কোথায় চলে গেছে জলুস কোথায় সবই চলে গেছে দাঁতের শক্তিও তো ধীরে ধীরে লোক পাইতেসে কানের শক্তিও তো জবাব দিতেছি চোখের শক্তিও তো জবাব দিতেছি যাচ্ছি কোন দিকে যাইতেছি কবরের দিকে দেখি নজর কোন দিকে নজর শুধু বাড়ির দিকে বাস্তব না বাস্তব হলেন সিঙ্গাপুর কদম কোন দিকে যা প্রতিদিকে এই এজন মেরে ভাইও চলেন নিয়ত করি আমাদের দিল ঠিক করি বলেন ইনশা আল্লাহ এখন কি করা লাগবে দিল ঠিক করতে নামাজ সুন্দর করতে হবে কি সুন্দর করতে হবে বলেন নামাজ সুন্দর করতে হবে আর কি জিকির করতে হবে জিকির এমন এক হাতিয়ার জিকির করার সঙ্গে সঙ্গে যার জিকিরের পাওয়ার যদ্দুর শতান যায় তদ্দূর দূরে সে এমন ভাবে সে শুধু চায় দেখিনি একটু গাফেল হয় সে শুধু এমএেন নাই একটু আসতে আগাইতে কিনা বলেন এবার ওখানে সাথে দেখেছি শুরু করছে এবার এখানে থাকা যাবে না এবার উত্তর মেরে তো চলে গেছে ইদা জাকের যদি আর জিকির যেই পরিমাণ দুর্বল শয়তান এই পরিমাণ পাওয়ারফুল বুঝতে পারছি কিনা বলে এবার বলেন তো শয়তান কি পরিমাণ পাওয়ারফুল হ্যাঁ বাস্তব না বাস্তব না শুধু একজন দুজন লো আহে কুটি কুটি লো আহ শুরু শুরু সব শুরু দশ বছর আগে কি হয়েছে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মেখালি দেখার যে জিকির করে তার উদাহরণ কেমন দেখা করা এক ব্যক্তি দুঃমন ছুটছে এক ব্যক্তির পিছনে একটা লৌক কপাট দুর্গের ভিতরে সে ঢুকে গেল দুই কাতার লাগাই দিছে এবার দুশ্মন আসা আর পাইল না ফলে এটা হলো জিকিরের প্রধান আচ্ছা আমরা পুরুষ তো তবু কিছুটা জিকির আজকার করি আমাদের মেয়েরা কি পরিমাণ জিকির করে কি হয় আমাদের মেয়েদের জিকির কি পরিমাণ হয় ডেলি की तो पाना सा। अथो जो एक, एक, दाम दसता दस टा दुनिया बराबर चलो छयते আমার নামাজ সুন্দর করা দরকার আমাদের জিকিরে অভ্যস্ত হওয়া দরকার কথা ঠিক না ব্যাঠিক নামাজ সুন্দর করা দরকার আর জিকিরে কি অভ্যস্ত হওয়া দরকার যে জিকিরে অভ্যস্ত হয়ে গেল আল্লা বলেন আল্লাহ নবী বলেন জিকিরের মতো জিব্বা যার নসিব হয়ে গেল ফলে আখেরা আখরা এখন মা বন্ধুকে কে বলবে বলেন এ যারা আছেন সকলে গিয়ে মা বন্ধুর কেউ শোনাবেন আর নামাজওয়ালা বলেন জিকির ওয়ালা নামাজওয়ালা কামিয়াব তরিকা তো সহি তরিকা তো কি হওয়া লাগবে বলেন জিকিরের তরিকা স্বয়ং রব আলিন বলে দিছেন সয়ং রব্বুল আলমিন ঠিক করে নেন বাসায় গিয়ে মার লুকরান উঠে দেখেন সুরফ আরাফ নম্বর দুশো পাঁচ এটা আল্লাহ কি বলেন এক নম্বর তোমার জিকির হবে দিলের সমন্বয়ে সমন্বয়ে করত কি মনের সাথে জিব্বা মিশিয়ে করোহা কি ভাই দুই নম্বর চার নম্বর অদুনাল যাহারে মিনাল কৌল বেশি আওয়াজ দিয়ে নয় সোহার লি আওয়াজ দিয়ে ন কি করতেছে এদেশে এদেশের আটত্রী জিকির কেমনি করতেছে এদের মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাইরে জিকির করলে হবে না আলমিনের বাতানো তরিকার বাইরে জিকির করলে হবে না বলেন যদি পারো সারা দিন করো যদি না পারো কমপক্ষে সকাল আর সন্ধ্যায় কিছু করে নিও এবার কি বলেন ওয়ালা বলেনদের মধ্যে তোমার নাম যেন উঠে না যায় যারা গাফেল ওদের তালিকায় যেন তোমার নাম না উঠে কি হয় বলকে যদি বেশি আমার নাম উঠে বেশি জিকির করুষ বেশি জিকির কর তোমার নাম যদি তুলে দিতে পারো আমি রব্বুল আলমিন কথা দিলাম তোমার বিশাল পুরস্কার মানে কি এক হাজার ডলার না বিশাল পুরস্কার মানে কি আমেরিকার ভিসা না বিশাল পুরস্কার মানে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার দিদার আর অচিরস্থায়ী জান बराबर जमतर मालिक हबर बड़ क्यों मात्र एक दिन एक घंटा मात्र आधा घंटा আপনার জাম্মাত এই এজন্য রব্দুল আলমীর ওখানে বলছেন কামিয়াব নামাজের মধ্যে বিনয়ী যে বেহুদা কাজ থেকে যারা দেখা প্রশ্ন বেহুদা কাজ কাকে বলে না যেটার মধ্যে টাকাও আসে না সভাব আসে না এটাকে বেহুদা বুঝেন না কথা বেহুদের কাজ কাকে বলে বলেন এবার বলেন তো বদিল্লা বদিল্লা দিতেছে টাকা আসতেছে কিনা এটা বেহুদা নয় বুঝেন নাই কথা এই যে রিক্সা চালা রিক্সা তালা দিতে টাকা এটা নাহুদা নয় কিন্তু ফেসবুকের মধ্যে ডুব দিয়ে রয়েছে এবার বলেন এটাতে কত টাকা আসছে তোমার হ্যাঁ তাহলে এটা বেহুদা টাকা যায় না ফেসবুক চালাই টাকা যায় এ আমি প্রথম শুনলাম এটা হ্যাঁ আমি এটা প্রথম শুনলাম আমি আমি প্রথম শুনলাম যে ফেসবুক টাকা লাগে আমি মনে টাকা লাগে না তো মধ্যে টাকা যায় এটা ভাই যেটাতে টাকা আসবে আবাদত না যায় হালাল তরিকায় টাকা আসতে হবে অথবা নেই কি আসতে হবে তিন নম্বর কোন কাম জীবনে করতাম না ইনশাআল্লাহ বলেন তিন নম্বর কাজ কোনটা আপনার ইমানকে জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার কত আসছে কত গেছে এটা হইল ইমান এটা হইল ইমান সমস্ত বেহুদা থেকে যারা বাঁচে এটা হইল ইমান তার বলেন এবার বলেন তো এটা কোন নম্বরের মোমেন্ট এরকম মমেন্ট আসেনি দেশে কি পরিমাণ তো এদের এদের এদের সিঁড়ে হিসাব নিকাশে আস আগে কত ফরে কত সাকা মোড়ানা সাকা চিকন দামি গাড়ি না ঘুরান গাড়ি দিয়ে দিব এই চক্করে আছে বাস্তব ন বাস্তব নয় মাফ করবেন আমাকে আল্লাহ আমি কোন থেকে ইশারা করছি বুঝে গেছে না বাস্তব নয় নেই আবার এরকমও বলে কয় মশা অত উপরে উড়ে ন অত উড়া উড়ে ন আমি হেলিকপ্টারে যত উড়ছি হুজুরে কয় হুজুরে মশা বলে এত উপো উড়ে ন এত উড় এত এত উড়ে না হেতে হেলিকপ্টারে যত উড়ে মানে হ্যাঁ হ্যাঁ নিজেরাই মশাল্লাকে তুলনা করে নিজেকে গর্ববোধ করতেছি তারপরে আরেকজনে দিচ্ছে নিজের উপরে রহম খাই নিজের উপরে রহম খায়, নিজের উপরে রহম খাই কার উপরে রহম খাবো বলেন এজন্য তিনটা জিনিস শিখলাম জিকির নামাজ আর বেহুদার কাজ করবো না আপনার দোকান খোলা দোকান খোলা রাখা এটা বেহুদানা আপনার বাজারে ব্যবসা করা এটা বেহুদা না। কি শ্বশুর বাড়িতে একটু গেলেন এটা বেহুদানা কিন্তু আপনি এখন যে আর ডিশালে দিলেন রাত একটা পর্যন্ত এটা কোনো বুঝে গেছে ভাষা আল্লাহ এটা কোন এখন মোবাইল চালু করে দিলেন রাত তিনটা পর্যন্ত এটা এই কোনহু দেখাশ করব না এই বেহুদের জন্য আমাদেরকে বানানো হয় নাই আবাথা। তু বেহুদা আকাশের জন্য আমাদেরকে বানানো হয় নাই কথা বোঝা এসছে কিনা বলেন আমি ইনশা আল্লাহ জামাতের সাথে নামাজ আমাদের প্রত্যেকের আছে আছে কি নাই বলে তবু পড়লে আশা করা যায় আল্লাহ তালা নম্বর দিয়ে দেবে কমপক্ষে সাতাইশ ম্যাক্সিমাম আর বেশি কদ্দূর যার দিল জদ্দুর বেশি কদ্দূর বলেন দিন কদ্দূর দিবে আল্লা তাকে কত নম্বর দিব আমার বুঝে আসে না আল্লাহ বলব এটা আমার জন্য রেখে দেয় আমি বসান মজা তার চেয়ে বেশি দামি রসুল কেমনি বলছেন একবার উহুদের চেয়ে দামি যদি কে তার নাগাল পায় কি হয় যদি এই মুহূর্তে দেখতাম কল ফাইটা মর কিন্তু আল্লাহ এসান করছেন এটাকে গোপন রাখছেন গোপন রাখছেন রে ভাই আমরা ইনশাল্লাহ রোজানা আমরা ছয় তসবি আমল করবো ছয় তসবি আমল আপনারা অনেকেই জানেন প্রথম তসবিটা কি বলেন কতবার লাভ কি হবে বিশ জন বুঝি একশো জন কি হবে একশোটা একশোটা রাসুল কেমনে বলছে সব হা নিজের থেকে বলেন নাই ওমাফুয়ান হাওয়া মালিকের কাছ থেকে নিয়ে বলেছেন কি হয়। আমাদেরকে সবক দেন এটা স্বয়ং রবক স্বয়ং রবক তাহলে এক নম্বর কিভাবে বাঁচা রাখে আমি করবো ইনশাল আল্লাহ আমাকে তাও আমার ভাই দুই নম্বরে হইলো দুই নম্বরে হইলো কমপক্ষের سانا اكثر الحمد لله الحمد যদি মসজিদে বসতে না পারেন কোনো অসুবিধা নেই আপনার গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়েন আপনার গাড়িতে বসে পড়েন অফিসে বসে পড়েন আপনার যেখানে মনে চাই দোকানে বসে পড়েন গদিতে বসে পড়েন যেখানে বসা পড়েন সেখানে বসে পড়েন যেখানে পারেন সেখানে পড়েন হাঁটতে হাঁটতে পড়েন চলতে চলতে পড়েন আল্লাহ তালা আমাদেরকে তাও ফি দাও পারব না ইনশাআল্লাহ এই জন্য কমপক্ষে জানা সকালে একশো বার বিকেলে বার যদি না পারেন কমপক্ষে একশোবার আর যদি পারেন তো হাজার বার কি হয় যদি পারেন তো হাজার বার যারা যারা মরবেন তারা তারা করবেন ইনশাল আর আপনি যদি বলেন আমি কখনো না আমাকে নামাজ আর জিকিরও করতে হবে না যদি আগেরটা লিখতে না পারেন তাহলে পরের টা লেখার সুযোগ কোথায় কি ভাই এজন মেরে ভাই তিন নাম্বার হলো ভাই এই মানুষগুলোকে বসায় ভাই একটু বসায় একটু বসা আদম কমপক্ষে দিলের দিকে তাকায়া জবান ও দিলের সমন্বয় জবান ও দিলের কি বলেন সমন্বয় আল্লাহর মোহাব্বতের সাথে আল্লাহ রহমতের আশায় আল্লাহ রাজাবের ভয়ে আল্লাহ রহমতের আশা জান্নাতের আশায় আল্লাহ রাজাবের ভয়ে অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অনুভব অকবর অনুভব অকবর আমার একশো বার বলবো আল্লাহ কোরবানি করা সম্ভব হবে না কথা ঠিক না যদি মাল থাকেও তার তো পারতেছেন না কি এখন তো সৌদি আরবও পারে না কারণ ওট কোরবানির উপরে পাবন্দী ওট কুরবানির গত বছর মিনাতে কোনো ওট কোরবানি করতে দেয় নাই সৌদি আরবে এখন ওট কোরবানি করতে দেয় না বুঝেন না সব আল্লাহ আমাকে আপনাকে কি হয় পারব না ইনশা আল্লাহ চার নম্বরে আল্লাহ নবী বলেন 100 bar bolba na ilaha illallah কি ভাই কত বড় কথা আর কোন শব্দ দিয়ে বুঝেল আমরা দাম বুঝতাম যে আসমান আর জমিনের খালি জায়গাটা নেপূর্ণ করে পুলিশ সুপারের কি ভাই পারবো না ইনশাল্লাহ কয়টা সবক শিখছি চারটা কি কি কোন ফায়দা নাই কারণ করিম সালামের উপরে দুরুৎসরীফ আল্লাপ যেদিন ধরে जत दिन थकबे तल्ला पा रसुलर दूर शरीफ पड़े आल्ला पक द अर्थ हल्ल आल्ला पक रसुलहमत पाठाय আল্লা তালার কাছে কি করা আমি কি দরখাস্ত করলে কি না করলে কি রসুল উপরে আল্লাহ তালা তো নিজেই রহমত পাঠাইতেছেন তবে আমি যখন পড়বো তো সঙ্গে সঙ্গে আমাকে দশটা দশটা রহমত দিয়ে আল্লা আমি পড়ি আমি পড়ি আমার ফেরেস্তারা পড়ে আল্লাহ পড়েন মানে আল্লাহ রহমত পাঠান ফেরেস্তারা পড়ে মানে ফেরেস্তার রহমতের জন্য দরখাস্ত করে এই আল্লাহ তালা বলেন আমি পড়ি আমার আমি পাঠাই আমার ফেরেস্তারা আমার কাছে দরখাস্ত করে তোমরাও না আমার কাছে আমার হাবিবকে রহমত দেওয়ার জন্য দরখাস্ত করো করলে কি হবে আমি তোমাকে দশ একবার করি আমি তোমারে দশটা দিয়ে দিই দুইবার করি বা বিশটা দিয়ে দিই একশোটা করি বা এক হাজার দিয়ে আমার জানাতে আপনার আশার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতেও তো আমি যেতে পারবো না তাহলে যে জান্নাতে আমি আপনাকে দেখবো না ওই জান্নাতে থাকবো কেন কি আবদারটা করছেন সাহাবি দুনিয়াতে ঘরে থাকলে যদি খারাপ লাগে তো হুজরা তাই দেখি আমার প্যাটে খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকালে আমার প্যাটের খিদা দূর হয়ে যায় আমার পিপাসা লাগলে আপনার চেহারা দিকে তাকালে পিপাসা দূর হয়ে যায় জান্নাতে তো আপনাকে দেখবো না তো যে জান্নাতে আপনাকে দেখবো না সে জানাতে থাকবো কাপড় দুরুচ্ছরি পড়বে আমি জান্নাতে তার তত বেশি কাছে আচ্ছা এবার বলেন তো ব্যাপারটা কি পরিমান মজার হ্যাঁ এরপরে আরেক হাদিস শোনেন একবার যদি কেউ দূর পড়ে তো তার নাম তার আব্বার নাম তার চেহারা সহ নবী এবার বলেন তো আপনি যদি রোজানা একশোবার পড়েন আর একশোবার যদি আপনার নাম আপনার আব্বার নাম আপনার চেহারা নবীজির রাজায় আধারে পৌঁছিয়ে দেওয়া হয় তো হাসুরের ময়দানে যখন হাউজের কচরের পারে দাঁড়াবো আমরা তখন রসুলই তো বলবেন তো চিনি ওটার নাম তো ডেলি একশো বার আপার নাম একশো বার চাহা একশো বার আমার রাজা পোসানো হয়তো কি হয় আচ্ছা রসুল যদি বলেন এটাকে আমি চিনি তো মজাটা কেমন হবে যখন জিজ্ঞেস করবে পরিমাণ কে পড়বে সময় কোথায় পত্রিকা তিনটা না পড়লে তো ঘুমই হয় না কি ভাই তিন চারটা খবর না শুনলেই তো ঘুমই হয় না শুধু দূরসিকের সময় নাই বাস্তব নয় বাস্তব পাঁচ বক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে যে তিন মিনিট চার মিনিটে যেটা হাতগুলো আছে এগুলো পড়ার সময় নাই সালাম ফিরে দৌড় বাস্তব না বলেন দুনিয়ার সবাইকে সময় দিতে পারেন শুধু নিজেকে দিলেন না বাস্তব না অফিসকে দিলেন দোকানকে দিলেন বসকে দিলেন কর্মকর্তাকে দিলেন কর্মচারীকে দিলেন স্ত্রীকে দিলেন সন্তানদেরকে দিলেন শুধু নিজেকে দিলেন না বলে না বাস্তব না বাস্তব কোনটা বেশি দেওয়া দরকার ছিল শুধু নিজেকে সবচেয়ে সময় দিব কারণ জীবনে জন্মের আগের জীবনে কে ছিল আপনার সাথে আর মতের পরে কে থাকবে কি ভাই আগেও ছিল আল্লাহ পরেও থাকবে আল্লাহ কথা ঠিক না তাকে কি সময় দেওয়া দরকার কিন্তু তাকে দেওয়া মানে তাকে নয় আসলে মূলত এটা আমাকে দেওয়া কথা ঠিক না ব্যাঠিক বলেন আপনি পড়লে দশ মিনিট সময় নষ্ট করে ফেললেন না না এটাই আপনার আর বাকি সব অন্যদের আপনার অফিস আবার যত অন্যদের কোন বেকুবে নিজের কম দেয় মাইজের বেশি দেয় আরে বলেন না শুধু আমরাই দেই না নিজের দেয় আর সবার বেশি দিছি। একজনে দিলাম হাজার হাজার লাখ হাজার হাজার কোটি উমা নিজের বেলায় জিরুন আর এরাই নিজেদেরকে মনে করে এরা বড় বুদ্ধিমান বাস্তব না বাস্তব এরা নিজেদেরকে মনে করতেছে বড় বুদ্ধিমান নিজেকে ভুলে গেছে সে সবচেয়ে বড় বুদ্ধিমান না না আল্লাহ আল্লাহ বলেন হাঁটতে হাঁটতে জিকির করে চলতে চলতে জিকির করে আব্বুল আলমিন বলেন এরাই শুধু বুদ্ধিমা এরা কি এরা বুদ্ধিমান এরা বুদ্ধিমান খুব চালাইতে পারে বড় বুদ্ধিমান হাঁসরে ময়দানে দেখা যাবে কত বোকা দশটা দশটা চ্যানেল সে চালাইতে পারে এরা বুদ্ধিমান হাসরের ময়দানে দেখা যাবে এরা বোকা কথা ঠিক না বেশি না সাদা সিদা চলতে ফিরতে উঠতে বসতে জিকির আজকার করে হাসল ময়দানেমান দেখা যাবে কার আছে কার না সেদিন দেখা যাবে কার কত আছে জিজ্ঞাসা আমাকে জিজ্ঞেস করেছে জিকির বলতে কোন আমলকে বোঝায় আমি বলবো বন্ধু দাসুরের তেইশ বছরের নবুতের জীবনে যত আমল নিয়ে আসছে সবগুলোই জিকির সবগুলোই কি বলেন জিকির কিন্তু এর অর্থ এই নয় আমি এখন যেগুলো করছি সেগুলো জিকির নয় তাও কথা বুঝুন নাই কথা বলো হ্যাঁ আর এই প্রশ্ন তাদের মুখেই আসে যারা জিকির করে না তাদের মুখেই আসে এটা কোন জিকির প্রশ্নগুলো তাদের মুখেই আসে যারা জিকির করে না ওরাই শুধু বলে এটা জিকিরের কোন অর্থ এটা জিকিরের কোন অর্থ আল্লাহ বলা জিকিরের যতগুলো অর্থ আছে আমি চোখ কাটি আপনাকে এখন শোনায় দিতে পারবো তার সিরে আলোচিত কি বলছে তার সিরে মাল প্রকরণে বলছে তার সিরে আপনাকে সিরে কি বলছে তার সিঁড়ে সিরে কি বলছে আমি চোখটা বন্ধ করে একটা একটা করে সবগুলো কোন আয়াত জিক্রির কোন অর্থ অমানা রি এটার কি অর্থ হুজকরুল্লাহ এটার কি অর্থ হমান কি অর্থ আল্লাহ শুকুর আমি সবগুলো আপনাকে এখন বলে দিতে পারব কথা বুঝেন নাই মনে হয় কথা ওগুলো সব বই আমরা এই হামাল দিয়ে আসি আলহামদুলিল্লা কথা বুঝেন নাই এজন্য জন্য বিষয়ে প্রশ্ন আপত্তি তারাই তোলে যারা জিকির করে না তারা কি জিকির কি করে না এই এটা কোন জিকির হে এটা হলো উদপুরুল্লহাম কে এটা হলো এটার তর্জমা এটা হলো কি তর্জমা এটার তর্জমা এটার তর্জমা আমরা এতক্ষণ করছি আর যদি বলেন পুরস্কার কি কি তো পুরস্কার আমরা পাঁচ নম্বর রোজানা কমপক্ষে একশো বার দূর শরীফ রোজানা কমপক্ষে কতবার দূরৎসরীফ সবচেয়ে ছোট দূর শরীফ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 hole, so আচ্ছা <laughs> ওফ السلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر وترحمنا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 رفعنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا هبلنا من أزواجنا وذرياتنا قروة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما اللهم زك نفوسنا بتقواك اللهم زك نفوسنا بتقواك فإنك انت اهل التقوى واهل المغفره فإنك انت اهل قيوم يا حي يا قيوم برحمتك, يا يا برحمتك, يا يا برحمتك, يا يا برحمتك لنا شأننا كله أسلح لنا شأننا فلا تكلنا إلى أنبسنا طرفة عين <تصفيق> ربنا غفل لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا غفل لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب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 يا ورحيم الاخرة يا رحمن الرحيم يا ارحم الرحيم اللهم انا نعوذ بك من عذاب الدنيا وعذاب الاخره اللهم بك من خزي الدنيا وعذاب الاخره اللهم انا بك من خزي الدنيا وعذاب الاخره ওনা দু বিদাউুবি কবি না দা বি আল্লাহ মেহরবানি করে মাফ করে দেনমলা আল্লাহ মাফ করে দেনমলা আমাকে মাফ করে দেন মালা সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন মালা আল্লাহ আমাকে আমাকে করে দেন বলে আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে আল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন গোটা উন্মদকে মাফ করে দেন নওলা গোটা উন্মদকে মাফ করে আপনার মহাব্বত দিয়ে কলিজা ভরে নলা আপনার মহাব্বত দিয়ে কলিজা ভরে দেন আপনার মহাব্বত দিয়ে কলিজা ভরে নলা আপনার মহাব্বত দিয়ে কলেজা ভরে দেন মলা আপনার হাবিবের চেবা দিয়ে জিন্দগি সাজিয়ে দেন মলা আপনার হাবিবের সন্ন্যত দিয়ে জীবনকে সাজিয়ে দেন মলা আপনার হাবিবের সন্ন্যত দিয়ে জীবনকে সাজিয়ে দেন মলা আপনার মহাব্বত দিয়ে কলেজা ভরে দেন মলা আপনার মহাব্বত দিয়ে আপনার মহাব্বত দিয়ে কলেজা ভরে দেন মলা আপনার মহাব্বত দিয়ে কলেজা ভরে দেন মলা। আপনার রহমদ দিয়ে আমাদের দুনিয়া আমাদের আখরাত সাজিয়ে দেন মালা আপনার রহমদ দিয়ে আমাদের দুনিয়া আখরাত ভরে দেন মলা আপনার রহমদ দিয়ে আমাদের দুনিয়া আখরাত ধরে দেন মলা আপনার রহমদের দুয়ার খুলে দেন মওলাদ আপনার রহমদের দুয়ার খুলে দেন মওলা আপনার রহমদের দুয়ার খুলে দেন মওলা আপনার রহমদের দুয়ার খুলে দেন মলা আপনার আজাবের দুয়ার বন্ধ করে দেন মওলাদ আপনার আজাবের দুয়ার বন্ধ করে দেন মলা আপনার আজাবের দুয়ার বন্ধ করে দেন মলা আপনার আজাবের দুয়ার বন্ধ করে দেন আজাবের দুয়ার বন্ধ করে দেন আজাবের দুয়ার বন্ধ করে দেন আপনার আজাবের দুয়ার বন্ধ করে দেন গোটা মুস্তিম দুয়ার বন্ধ করে দেন মরা গোটা মুস্তিম উম্মার জন্য দুয়ার বন্ধ করে দেন আল্লাহ গোটা মুস্তিম উম্মার জন্য আজামের দুয়ার বন্ধ করে দেন মালা গোটা মুস্তিম্মার হেদায়তের দুয়ার খুলে দেন মালা গোটা মুস্তিম উম্মার হেদায়তের দুয়ার খুলে দেন মোলা আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েই দেন মালা আমাদেরকে হেদায়ত দিয়েই দেন আমাদেরকে আমাদেরকে দেন পানা চেয়েছেন সমস্ত কালাবি থেকে পানা দিয়ে দেন মলা আল্লাহ আমার মাকে মাফ করে দেন মাল করে দেনা দাদিকে মাফ করে দেন নানা নানিকে মাফ করে দেন শ্বশুর শ্বশুরিকে মাফ করে দেন মলা আমাদের ওস্তাদদেরকে মাফ করে দেন মলা আমাদের ওস্তাদদেরকে মাফ করে দেন মলা আমাদের দোস্তাহাদ মাফ করে দেন মলা সিদ্ধি কে আকবর সদাকত নসিব সিদ্দিকে মতো সদাকত নসিবা ফারুক আসমতো আদালত নসিব করেন মালা হজরত উসমানের মতো সখায়ত নসিব করেন মোলা হজরত আলির মতো বিলায়ত নব করেন মালা হজরত আলির মতো বিলায়ত নসিবেন মোলা হজরত আলির মতো বিলায়তীবেন সাহাবদর জিন্দি নসিব করেন সাহাবদ জিন্দগি দেন সাহাবদর জিন্দি ভালো তাহব দেন ভালো দাওয়াত তালিম তবলিগো জাহাদের জন্য কবুল ফরমান মলা দাওয়াত জাহাদের জন্য কবুল ফরমান মালা দাওয়াতের জন্য দিল খুলে দেন মালা তালিমের জন্য দিল খুলে দেন মলা তবলিগের জন্য দিল খুলে দেন মলা জিকিরের জন্য দিল খুলে দেন মলা আপনার রাস্তা দান করার মতো মাল দান করেন মলা আল্লা আমরা ওয়াদা করিতেছি আর জীবনে গুণা করবো না মহলা আমরা করিতেছি আর জীবনে গুণা করব না গুণার করবো না না গুণার করব না আল্লাহ গুণাহার করবো না মালা গুন আর করব না আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন মহল্লা গুণামুক্ত জীবন দান করেন মহলা গুণামুক্ত জীবন দান করেন মহলা অভাব মুক্ত জীবন দান করেন অভাব মুক্ত জীবন দান করেন মহল্লা সিঁড়ি থেকে কুফর থেকে বেদার থেকে জাহালত থেকে বলালত থেকে শিরিফ থেকে কুফর থেকে বেদাহাত থেকে জাহালত থেকে দলালত থেকে গুমরাহি থেকে আমাদেরকে বাঁচানলা আল্লাহ গুমরাহি থেকে আমাদেরকে বাঁচান মালা আল্লাহ জার রাজাররা গুনা থেকে আমাদেরকে বাঁচান মলা জার রাজাররা গুনা থেকে আমাদেরকে বাঁচান মালা আজ থেকে মহৎ পর্যন্ত মহলা সমস্ত নেকামলের তাও ফিক দিয়ে দেন মহলার আজ থেকে মহৎ পর্যন্ত সমস্ত গুণা থেকে বাঁচাইয়া দেন মলা সমস্ত গুণা থেকে বাঁচাইয়া দেন মলা অভাব থেকে বাঁচাইয়া দেন মহলা অসুস্থতা থেকে বাঁচাইয়া দেন মহলা দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাইয়া দেন মলা আয়ল্লা জেলখানা থেকে বাঁচান মহলা আয়ল্লা হাসপাতাল থেকে বাঁচান মলা জেলখানা থেকে বাঁচান মহলা হাসপাতাল থেকে বাঁচান মহলা জলমের জুলুম থেকে বাঁচান সময় শয়তানের ধোকা থেকে বাঁচান মহতের সময় শয়তানের ধোকা থেকে আল্লাহ কবরে প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়ে ন ছানা বিষয়া দিয়ে আল্লাহ কবরে জান্ন বিছানা বিষাইয়া দিয়ে কবরে জান্ন হাওয়া চালু করে দিয়ে আল্লাহ কবরকে কে করে দিয়ে মন কবরাজার থেকে বাঁচাইয়া দিয়ে মলা কবর আজ থেকে বাঁচাই দিয়ে মলা হাস ময়দানে আরশো আজিম নিচে ছায়া দিয়ে দিয়ে মলা ময়দান আর শাহিমের নিচে ছায়া দিয়ে দিয়ে ছায়া হবে না আরসের ছায়া একটু জায়গা দিয়ে দিয়ে নার একটু জায়গা দিয়ে দিয়ে নার আরসের ছায়া একটু জায়গা দিয়ে দিয়ে একটু দিয়ে দিয়ে একটু দিয়ে আপনার হাবিবের হাতে হাউজে কচরের পানি দিয়ে দিয়ে আপনার হাবিবের হাতে হাউজে কচরের পানি দিয়ে দিয়ে নাম আপনার হাবিবের হাতে হাউজে কচরের পানি দিয়ে দিয়ে নাম দিয়ে ফুলসরা বিদ্যুতের মতো পার করেন রাস্তা চুলের চেয়ে চিকন তলোয়ারে চেয়ে ধারালো নিচে জাহান্ন আগুন ধাউ ধাউ করে মালা ফুলসরাত বিদ্যুতের মতো পার করাই দিয়েন মোলা ফুলসরাট বিদ্যুতের মতো পার করায় দিয়ে নদ্যুতের মতো পার করায়লা ফুলসরাত বিজলির মতো পার করেন মালা আমল নামা ডান হাতে দিয়ে দিয়ে আমল নামা ডান হাতে দিয়ে দিয়ে আমল নামা ডান হাতে দিয়ে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন মলা আমাদেরকে হিসাব নিয়েন না হিসাব দিয়ে না মলা হিসাব নিয়েন না মালা হিসাব নিয়েন আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিয়ে হাবিবের সুপারিশ নসিব করে দিয়ে জাহান্নাম থেকে আমাদের নামগুলো কেটে দেন নাহান্ন থেকে আমাদের নামগুলো কেটে দেন নহান্ন থেকে আমাদের নামগুলো কেটে দেন জাহান্নাম থেকে আমাদের নামগুলো কেটে দেন এই নশাকে আপনি কবুল ফরমান আল্লাহকে আপনি কবুল ফরমান হাজারো লাখ করে দেন মাল্লাহ দারুম দেও বন্ধুর মতো কবুল ফরমান দেবন্দ্র মতো কবুল ফরমান মোদিনে তৈবার মতো কবুল ফরমান দারুম দেও বন্ধুর কবুল ফরমান কবুল কবুল কবুল আল্লাহ এসড়ে যারা দূর দূর থেকে আসছে মলা হাল্লা এত দূর থেকে তারা কেন ছুটে আসছেন মলা যারা যে মকসদে আসছে আপনি সকলকে আল্লাহ এত দূর দূর থেকে যারা আসছেন প্রত্যেককে বিবুল প্রমাণ আল্লাহ প্রত্যেককে আপনার বলি বানাই হাই মালা প্রত্যেককে আপনার বলি বানাই মলা প্রত্যেককে আপনার বলি বানাই আই দেন মলা। আমাদের থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন মলা আমাদেরকে আপনার হোলি বানাইয়াই দেন মলা আমাদেরকে আপনার হোলি বানাই দেন মলা আল্লাহ আমাদের ছাত্ররা আমাদের উস্তাদকে আমি কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যাতে দিয়েছেন সকলকে কবুল ফরমান আল্লাহ মোতালেদ ভাইকে কবুল ফরমান হাজি বাবুল সাহেবকে কবুল ফরমান হাজি সফিক সাহেবকে কবুল ফরমা। আল্লাহ হারুন কবুল ফরমান খুরশিদ ভাইকে কবুল ফরমান ডালওয়ার ভাইকে কবুল ফরমান আল্লাহ জনতা ডিফিল্ডের মালিককে কবুল ফরমা আহ আল্লাহ আমাদের ডাক্তার কবুল ফরমান আহ আল্লাহ কবুল সবাই কে কবুল ফরমান মা বোনেরা যারা হাত তুলেছেন তাদেরকেও আপনি কবুল ফরমান প্রত্যেকটা মার বোনকে তাকওয়ার দৌলত দিয়ে দেন মৌলা মা বোনা আসতেন তাদেরকে জিকির দৌলত দিয়ে দেন মৌলা আল্লাহ দিয়ে দেন আল্লাহ কবুল আল্লাহ কবুল ফরমান প্রত্যেককে গুণামুক্ত জীবন দান করেন মাল আখরত রুপর জমা দেন মাল আখরত দেন আল্লাহ দেন জাহান নামের ভয় আমাদের ডিলে দিয়ে দেন মালা আল্লাহ আর কয় কয়দিন বাঁচি জানি না জীবনের প্রতিটা মিনিট আপনি কবুল ফরমান আজ থেকে মৌত পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কবুল ফরমান আল্লাহ বগুড়া থেকে যারা আসছে তাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ চাঁদপুর থেকে যারা আসছে তাদেরকে কবুল ফরমান লক্ষ্মীপুর থেকে যারা আসছে তাদেরকে কবুল ফরমান লাকসান থেকে যারা আসছে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান চান্দিনা দেবদার থেকে যারা আসছে তাদেরকে আপনি কবুল ফরমান কুমিল্লা শহর থেকে যারা আসছে তাদেরকে আপনি কবুল ফরমান কোটবাড়ি থেকে যারা আসছে তাদেরকে কবুল ফরমান আল্লাহ সুদেন্দ্রপুর সানন্দা লালমতী সহ প্রত্যেকটা গ্রামকে আপনি কবুল ফরমান মওলা আহ্লাহ আসমানি বলা জমিনি বলা থেকে আমাদেরকে বাঁচান মওলা আল্লাহ বারমার মতো আজাদ বাংলাদেশিদেরকে কখনো দিও না পাঁচ লাখ মুসলমানকে খুন করছে মওলা এই সিরিয়ার নব্ব ফেরাউন বাসার আল থেকে সিরিয়াকে বাঁচান মওলা আল্লাহ আর কত খুন হবে মওলা আর কত মুসলমান খুন হবে মওলা আল্লাহ ইসরায়েলের হাতে আর কত মুসলমান খুন হইলে আপনি খুশি হবেন মালা বারমার বৌদ্ধদের হাতে আর কত মুসলমান খুন হইলে আপনি খুশি হবেন আপনি বাঁচান আপনি বাঁচান মালা উম্বতি মুস্তিমার জন্য বাঁচান উম্মতি মুস্তিমাকে বাঁচান মালা উম্বতি মুস্তিমাকে বাঁচানি মুস্তেমাকে বাঁচান মালা আল্লাহ উম্মতি মুেমাকে বাঁচান মলা আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন মহল্লা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করে দেন মহল্লা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা কায়ে করে দেন বাংলাদেশের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানান মহলা বাংলাদেশের প্রতিটা দফতরে কোরআনকে লাম করে দেন মহলা আল্লাহ প্রতিটা সেক্টরে কোরআনে করিমকে লাম করে দেন মহলা আল্লাহ মুতাকিদের হাতে ক্ষমতা তুলে দেন মওলা মুিদের হাতে ক্ষমতা তুলে দেন দেশানি সব আজকের এই মাহফিলে মালিক আয়াউলকে আপনি কবল করেন আল্লাহ তার তারপরে কবল করেন আয় আল্লাহ আরো যত যারা দিয়েছেন সকলকে আপনি কবল করেন মাহফিলে যত খরচ আছে মোলা আপনার গায়েবের খাজানা থেকে আপনি ইন্তজাম করে দেন আল্লাহ আমি মানুষের কাছে না মাল আপনার খাজানার দুয়ার খুলে দেন মলা আপনার খাজানার দুয়ার খুলে দেন আপনি কেমি কেয়ামতো দায় ফারমান আহ্লা অসুস্থদেরকে শেফা দিয়ে আপনি কবুল